বিশ্বনবী মোহাম্মদ আলী ওসালাম জীবন আলোচনার এই আয়োজনে কারণ আমাদের প্রত্যেককে তার জীবনের প্রত্যেকটি অধ্যায় সম্পর্কে জানতে হবে পুঙ্খানুপুঙ্খ রূপে কারণ তার অনুসরণ আমাদের জন্য উভয় জগতের হেদায়ত আমাদের জন্য উভয় জগতের কল্যাণ আমাদের জন্য উভয় জগতের সমৃদ্ধি সুফান তার হাবিবেন আর মুহম্লা আলী ওসালামের আনুগত্যেই আদলাহ তালার ভালোবাসা রব্বুল আলমিনের ক্ষমা এবং উভয় জগতে সফলতা নিহিত রয়েছে বন্ধুক আর তাই আমাদের আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাই মোহাম্মদুল সাল্লী হুসাল্লামের জীবন জানতে তার জীবনের প্রত্যেকটি অধ্যায় জানতে তার জীবনের প্রত্যেকটি মাস বছর আর মুহূর্তকে জানতে বন্ধুগণ মোহাম্মদুল সাল্লী হুসেল্লাম মাক্যাতুল মুকরমায় জন্ম নিয়েছেন পেরে উঠেছেন রসুল সাল্ল তাল আলী হুসাল্লাম তার শৈশব তার কৈশোর এমনকি যৌবন মাক্ষাতুল মুকরমায় অতিক্রান্ত করে পুরনো যৌবনে মানবীয় গুণের পূর্ণতা चारित्रिक माधुर रूप गुण सबसे अंधकार मानुषेन तथा विश्वस्त असा देख तथा सत्यबादी उपाधि भूषित कर आलिम सत्यवादी তাকে সবার কাছে প্রিয় করেছিল এমন কি সকল সিরাদ গবেষক একমত মোহাম্মদ বা আহমদ এই দুটি ছিল মোহাম্মদ সালামের মৌলিক নাম জাতি নাম কিন্তু মোহাম্মদ বিন আবদুল্লাহ বা আহমদ বিন আবদুল্লাহ এই দুইটি নামের বিপরীতে লোকজন অন্ধকার যুগের মানুষেরা সবাই থাকে বরং আল আমিন আসাদেক নামে ডাকত এবং এই নামেই তিনি পরিচিত হয়ে গিয়েছে রসুলসল্লাহ তাল আলী হুসাল্লামের সত্যবাদিতা আমান দ্বারিতার গুণে আর হা মানবীয় গুণের পরিপূর্ণতার বাস্তবতায় এবং বংশীয় রক্তধারায় ব্যবসায়ী ধনাঢ্য পরিবারে জন্ম আর কারণে এমনকি জন্মের পর তিনি দেখতে পেয়েছেন তার দাদা তার চাচা তার বংশীয় লোকজন বাণিজ্য করেছে এমনকি মাত্র বারো বছর বয়সে তিনি চাচার সাথে বাণিজ্য সফরে গিয়েছেন ঠিক এই দিক থেকে বাণিজ্যের ব্যবসার পারিবারিক ঐতিহ্যের কারণে তিনি ছিলেন অবজ্ঞ অবহিত এবং অন্য অনেকের চেয়ে ব্যতিক্রম পারিবারিক ব্যবসায়িক গুণাবলী ব্যক্তিগত মানবীয় গুণের উৎকর্ষতা সত্যবাদিতা এবং আমানত দারিতা এইসবগুলো মিলিয়ে মক্কার তৎকালীন ধনাঢ্ডা ব্যবসায়ী নারী হাদিজাতুল কোবরা মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লী ওসাল্লামকে তার বাণিজ্য পরিচালনার জন্য অনুরোধ করেন সাল্ল্লাহ তালী ওসাল্লাম তার মুরুব্বী চাচা তাদের সাথে পরামর্শ করে সিরিয়ায় রাদি আল্লাহ তারিজুল কুবরা রাদি আল্লাহার গুলাম মাইসারা ছিলেন সিরিয়ারি বাণিজ্য সফরে মোহাম্মদুল সাল্ল আলী প্রভূত মুনাফা লাভ করেন অনেক লাভ হয় এমনকি সিরিয়া থেকে ফিরে এসে সিরিয়া থেকে যে মালামাল নিয়ে আসেন তাও দ্বিগুণ লাভে বিক্রি করা হয় মক্কায় খাদিজা রাদিয়ালাহ আলমহা বাণিজ্য সফলতায়ও বিমোহিত হয়ে পড়েন মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লি হাসালামের প্রতি খাদিজা তিনি বিধবা ছিলেন পূর্বে একবার বিয়ে হয়েছিল কিন্তু তার স্বামী ইন্তেকালের পরে প্রথম স্বামীর গর্বে দুই কন্যা এক পুত্র সন্তান ছিল বলে সিরাতের গবেষকগণ আমাদের সামনে পেশ করেছেন কিন্তু তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে প্রস্তাব ডিনাই করেছেন কিন্তু মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লেন প্রতি কেন একটি মনের আকর্ষণ তিনি অনুভব করতে লাগলেন তার গোলাম মাইসারা মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের সঙ্গী হয়ে দীর্ঘ সিরিয়া সফর করে ফিরে এসে যে তার অভিজ্ঞতা বর্ণনা করেছে খাদিজা মাইসারার মুখে বর্ণিত মোহাম্মদ সাল্লআ গুণাবলী শুনেও আরও আকৃষ্ট হয়েছেন সর্বোপরি চরিত্র মাধুর্য মানবীয় গুণের সর্বোত্তম বাস্তবতা বিশ্বস্ত নামে আসাদে আল আমিন লকবে ধন্য হওয়া ব্যবসায়িক সফলতা সুন্দর অনন্য সাধারণ দৈহিক কাটামোয়ার সৌন্দর্য এই সবগুলো মিলিয়ে খাদিজা রাদি আল্লাহ তার নিজেই মোহাম্মদ সাল্লা সামের প্রতি আকৃষ্ট হলেন কিন্তু হাঁ নিজে কিভাবে বলেন তিনি তার বান্ধবী তার নাম ছিল নাফিসা বিনতে মোনাব্বাহ খাদিজা রাদি আল্লাহ হা মিনিন আমাদের মা কিন্তু তখন তো কেবল খাদিজা বিনতে খোয়াইলি তিনি তারই বান্ধবী নাফিসা বিনতে মোনাব্বাহ তার কাছে প্রথম মনের হৃদয়ের এই আকাঙ্ক্ষার কথাটা প্রকাশ করলেন তার মনের দুর্বলতার কথাটা প্রকাশ করলেন মন থেকে মাহমদ বিন আবদুল্লা সাল্ল আলী হোসাল্লামকে ভালো লাগার বিষয়টি প্রকাশ করলেন রসুল সাল্লাহ তাল আলী হোসাল্লাম তার চাচা আবু তালেবের সাথে পরামর্শ করেন আবু তালেব মাহমদ বিন আবদুল্লাহ সাল্ল আলী ওসাল্লামের কাছে খাদিজা কর্তৃক প্রেরিত নাফিসা বিনোন্বা এর মধ্যস্থতায় বিয়ের প্রস্তাবকে পারিবারিক পরামর্শক্রমে গ্রহণ করে বন্ধুগণ রসুলসাল আসমের চাচা খাদিজতুল কুবরা এর বেঁচে থাকা চাচা আরুম বিন আসাদ তার সাথে পরামর্শক্রমে আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ বিন আবদুল্লাহ আলিহ আফজলসাল তসলিমের পক্ষে খাদিৎল কুবরা রাজিউল্লাহাল হারজনে বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেন দুই বংশ দুই গুত্র এবং পাত্র পাত্রীর মুরব্বীরা আলোচনা করেন আলোচনা করেন এবং সকলে সম্মত হন এই পবিত্রতম বিয়ের বন্ধনে আবদ্ধ করে দেওয়ার জন্যে অন্ধকার যুগে প্রতিপবিত্র চরিত্রের জন্যে সত্যবাদিতার জন্যে আসাদেক লকবে সবার কাছে পরিচিত যে মোহাম্মদ ঠিক অন্ধকার যুগে আমান উদ্দারিতার জন্যে আল আমিন নামে সবার কাছে পরিচিত যে যুবক যার অনন্য সাধন চরিত্র মাধুর্য সবাইকে বিমোহিত করেছে ঠিক এমনি আরবের ধনাড্ডা বংশগৌরবে কোরাইজদের সাথে সামঞ্জস্যশীল অন্ধকার যুগেও পবিত্রা নামে খ্যাত খাদিজা এর বিয়ের প্রস্তাবে সবাই যেন সন্তুষ্ট আনুষ্ঠানিকভাবে বিয়ের দাম আমা বেঁধে উঠল তাহেরা এবং আসাদেক আর আল আমিনের সাথে কতই না সুন্দর কতই না সুখ আর খুশির সংবাদ বন্ধুগণ প্রসঙ্গ বলতে হয় মোহাম্মদ বিন আবদুল্লা আলহ আফজল সাল আসকলিম তার সাথে কার বিয়ে হবে অবশ্যই তারই উপযুক্ত যিনি তার জন্যে যোগ্য যিনি আল্লাহ সফা আল্লাহ আলা ওর আন আল করিমে একাধিক আয়াত আল করিমাতে স্বামী এই বন্দনের বিষয়টিকে সুন্দর করে তুলে ধরে বলেছেন আসলে ভালোর জন্য ভালো মন্দের জন্য মন্দ করআল কারিমের ভাষায় অত্যয়ী বুন লিপ্তিবাদ পবিত্র পুরুষ পবিত্র যুবক পবিত্রা নারীর জন্যে পবিত্রা মহিলার জন্যে অত্যয়ীবাদ ও লিপ্তিবী পবিত্র নারী পুত পবিত্রা চরিত্রের অধিকারিণী মহিলা আরেকজন পুত পবিত্র চরিত্রের অধিকারী পুরুষের জন্যে অপরদিকে আল খাবি সোন আলিল খাবি সাত খবিস পুরুষ খবিস নারীর জন্য। দুষ্ট পুরুষ দুষ্ট নারীর জন্যে ওল খাবি সাতু ল আর দুষ্ট নারী নারী খবি পুরুষের জন্যে আর তা কেনই হবে না আমাদের সবার সাথে পরিচয় করিয়েছেন। এই পৃথিবীতে মানুষের খেলাফতকে ধারাবাহিক রাখার জন্যে মানুষের বংশধারাকে স্বাভাবিক রাখার জন্যে একজন নর আর একজন নারীকে পারিবারিক বন্ধনে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়ে একজন স্বামী একজন স্ত্রী আর স্বামী আর স্ত্রী দুজন মিলে যখন মা বাবার পরিচয়ে সন্তান জন্ম দিয়ে ধন্য হয় তাদের মাধ্যমে বংশধারা পৃথিবীতে আসে যদিও বাস্তবে দেখা যায় এক বংশের এক পুরুষের সাথে আরেক বংশের আরেকটি মেয়ের বিবাহ হচ্ছে আলাদা আলাদা দুইটি বংশে হয়তো জন্মায় দুইটি দেশে হয়তো জন্মায় দুইটি গ্রামে হয়তো জন্মায় দুইটি অঞ্চলে হয়তো জন্মায় কিন্তু বাস্তবে দুইটি দেহ বটে কিন্তু করা হলো এক এবং অভিন্ন নারী আর পুরুষ স্বামী আর স্ত্রী হিসেবে এক এবং অভিন্ন স্বামী আর স্ত্রীকে পরিচয় করাতে গিয়ে বলেছেন স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক গায়ের পোশাকের সাথে তুলনা দিয়েছেন পোশাক হিসেবে স্ত্রী হিসেবে জীবন সঙ্গিনী হিসেবে অন্ধকার যুগের আরেকজন পবিত্রা পবিত্র চরিত্রের অধিকারিনী নারী চতুর্দিকে নিমজ্জিত অন্ধকারের মধ্যেও নিজেকে পবিত্র রেখেছেন যে নারী সেই নারীকে রব্বুল আলমীর মিলিয়ে দিলেন বন্ধুগো আমি জানি আপনারা দেখছেন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 मुमिन व्यक्तर बारंगलमय मुमिने ही वैशिष्ट तरह सच्छलता अर्जित हम से कृतज्ञता प्रकाश कर তার উপর কোন বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ব্যবহার করছেন জন্য ব্যবহার করতে হবে शाहिद जहांगीर आलम दाय इतिब्वयर क्रम विकास परवर्ती अनुष्ठान पीस टी সালামু আলাইকুম ওরামতুল্লাহ বন্ধুকান ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বিরতির আগে আলোচনা করছিলাম খাদিজতুল কবরা অন্ধকার যুগে যিনি নিজে তার পুত পবিত্র চরিত্রের কারণে তাহেরা নামে পবিত্রা নামেই পবিত্রা উপাধিতে ভূষিত ছিলেন সেই খাদিজতুল কবরা আর তাহরা অমুল মিনীন রতি আল্লাহ তিনি নিজে তার বান্ধবী নাফিসা বিনতে মুব্বাহ তার মাধ্যমে মোহাম্মদ সাল্লা কাছে যখন বিয়ের প্রস্তাব এবং পয়গাম পাঠান রসুল সাল্লাহ তাল আলী ওসাল্লাম তার চাচা আবু তালেব এবং বংশীয় মুরব্বীদের কাছে নাফিসাবিনতে মোনাবার বয়ে নিয়ে আসা খাদিজুল কোবরা আত্ম হেরা এর পক্ষ থেকে প্রেরিত বিয়ের প্রস্তাব বিবেচনার জন্য পেশ করেন রসুল সাল্লামের চাচা খাদিজুল কোবরা এর বেঁচে থাকা চাচা আরুম বিন আসাদ তার সাথে পরামর্শক্রমে আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ বিন আবদুল্লাহ আলীহ আফজলুসাল্লাহ তসলিমের পক্ষে কুবরা খাজিদুলকুবরাজিয়াল্লাহ তালানহার জন্য বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেন দুই বংশ দুই গুত্রেও এবং পাত্রপাত্রীর মুরব্বীরা আলোচনা করেন আলোচনা করেন এবং সকলে সম্মত হন এই পবিত্রতম বিয়ের বন্ধনে আবদ্ধ করে দেওয়ার জন্যে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 অন্ধকার যুগে ও পবিত্রা নামে খ্যাত খাদিজা এর বিয়ের প্রস্তাবে সবাই যেন সন্তুষ্ট আনুষ্ঠানিকভাবে বিয়ের দাম আমা বেঁধে উঠল তাহের এবং আসাদ আর আমিনের সাথে কতই না সুন্দর কতই না সুখ আর খুশির সংবাদ বন্ধুগণ প্রসঙ্গত বলতে হয় মুহাম্মদ বিন আবদুল্লা আলি আফজালাহ আসকলিম তার সাথে কার বিয়ে হবে अवश्य तरीपुक्तनी तरह जिन अल्लाधिक आयाम स्वामी स्त्री बंदये तुम भल भलो मंदिर मंद कर आन अल करीमर भाषा अत्ययी बुन लिप्त पवित्र पुरुष पवित्र जुवक पवित्रा नार् पवित्रा महिलारण অত্যীবা তলিত তৈবীর পবিত্র নারী পুত পবিত্রা চরিত্রের অধিকারিণী মহিলা আরেকজন পুত পবিত্র চরিত্রের অধিকারী পুরুষের জন্যে অপরদিকে আল খাবি সোন আলিল সাত হবিশ পুরুষ খবিস নারীর জন্যে দুষ্ট পুরুষ দুষ্ট নারীর জন্যে অল খাবি সাতু লি জিন আর দুষ্ট নারী হবিশ নারী খবিস পুরুষের জন্য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 পবিত্র চরিত্রের অধিকারিনী নারী চতুর্দিকে নিমজ্জিত অন্ধকারের মধ্যেও নিজেকে পবিত্র রেখেছেন যে নারী সেই নারীকে রব্বুল আলমীন মিলিয়ে দিলেন বন্ধুক আমরা আজ অনেক সময় অনেকেই বলি যে ভালো ছেলে কিন্তু ভালো মেয়ে পাচ্ছি না যে কা উচিত ছেলেটা ভালো অবশ্যই ভালো আরেকটা মেয়ে পাওয়া যাবে মেয়েটা ভালো অবশ্যই তার জন্য আরেকটা ভালো ছেলে রয়েছে হ্যাঁ ব্যতিক্রম কখনো কখনো হতেই পারে এটা সম্পূর্ণ আলাদা বিষয় ব্যতিক্রম হতেই পারে কিন্তু স্বাভাবিকভাবে ভালোর জন্য ভালো মন্দা তু লিন এর সরল গ্রাম্য বাংলা অনুবাদ করতে গিয়ে অনেকেই বলে রাজার জন্যে রানী পেচার জন্যে পেচি বন্ধুগণ সিরা এই গুরুত্বপূর্ণ বিষয় সিরা নব অন্তত আমাদের বর্তমান সময়েও অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় রসুলস্যা বিবাহ মুবারক শাদী মুবারকালি কুবর তো আলানের রসুলসাল আলের বিপুত পবিত্র বিবাহ অন্ধকার যুগে অন্ধকারের মধ্যেও ভালো মানুষ থাকতে পারে এর প্রমাণ অন্ধকারের মধ্যেও ভালোর জন্য ভালো থাকে তার প্রমাণ নিজে ভালো হলে আরেকজন ভালো পাওয়া যায় তার প্রমাণ যদিও আজকের বিবাহ সাদীতে আমরা অনেক সভ্যতা আর ভদ্রতাকে হারিয়ে ফেলেছে দেখুন মন থেকে ভালোবেসে ফেললেন তার ভালোবাসার কথা তার বান্ধবীর কিন্তু পাত্র নিজে সরাসরি এর কোন উত্তর হা বা না বলে তার মুরব্বির মাধ্যমে দিলেন তার আপন জন্দের মাধ্যমে যদিও তার মুরব্বি বলতে মা বেঁচে ছিলেন না বাবা বেঁচে ছিলেন না দাদা বেঁচে ছিলেন না চাচা যিনি বেঁচেছিলেন তার মাধ্যমে এই প্রস্তাবকে বিবেচনা করে আনুষ্ঠানিকভাবে বিয়ের জন্য প্রস্তাব পেশ করেছিলেন এটিকে আমাদের জন্য শিক্ষণীয় নয় সাল্ল তাল আলী ওসেল্লামকে যদি তিনি তার চাচাকে না বলতেন চাচা তো প্রথম শ্রেণীর প্রথম কাতারের অভিভাবক ছিলেন না কিন্তু তবু বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলী ওসেল্লাম তার চাচার অনুমোদন অনুমতি পরামর্শ এবং চাচার মাধ্যমে পাতৃ চাচার কাছে প্রস্তাব পাঠিয়েছেন আমাদের জন্য শিক্ষণীয় আরেকটা জিনিস দেখুন মানবীয় গুণাবলী সত্যবাদিতা আমান অধ্যারিতা তিনি খুঁজলেন সম্মান করলেন বয়সে বেশি হয়েও বয়সে ছোটকে বিয়ে করলেন কিন্তু বন্ধুক আজকে তো আমাদের সমাজে এমন অনেক কুসংস্কার আছে মেয়ে বড় হলে ছেলে বিয়ে করতে চায় না মোহাম্মদ সাল্লা পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের বৃদ্ধাকে বিয়ে করেছে সিরান্নাবিয়া থেকে এটা কি শিক্ষণীয় নয় আমাদের জন্য শুধু তাই না এই চল্লিশ বছরের বৃদ্ধা রসুলসেমের জীবনে যে দিন ছিলেন রসুল সাসেম দ্বিতীয় বিবাহ মুবারক করেননি জীবনে কখনো ওই বৃদ্ধার কথা ভুলে যেতে পারেননি বয়সে বৃদ্ধা কিন্তু তার গভীর প্রেম রসুল সালাহ আলী ওসাল্লামের জন্য তার জীবন উৎসর্গিত বাস্তবতা এমন কি জন্য রেসা আলাতের জন্যে ওহির জন্যে নারীর ত্যাগ পৃথিবীর ইতিহাসে কোরআন এবং সুনার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত সুতরাং বন্ধু বোখারের হাদিসে রয়েছে নারীদের বিয়ে হয় তুটকাহুল মারো আতলি আর বাহাইনি নারীদের বিয়ে হয়ে তাকে চারটি কারণে লিমা আলীহা তার সম্পদের জন্যে অলি জামা আলীহা তার সৌন্দর্যের কারণে অলিনাসাবিহা তার বংশের কারণে চতুর্থ ওলি দিন ইহা তার দিনের কারণে অর্থাৎ প্রথম লোকজন দেখে তার সম্পদ তারপর দেখে তার সৌন্দর্য তারপর দেখে চতুর্থ বলে ওজুর ফরজ কয়টা জানো কিন্তু খাজুল কুবর আলাদা নিজের বিয়ে করতে গিয়ে এই সব দেখেননি তিনি নিজে অনেক ধনী ছিলেন কিন্তু বিয়ের প্রস্তাব দিলেন বিয়ে করলেন একজন এতিম তবে যিনি শিষ্টাচারিতায় ভদ্রতায় সভ্যতায় সর্বশ্রেষ্ঠ ছিলেন যিনি হয়তো সম্পদে তার চেয়ে অনেক কম ছিলেন কিন্তু মানবীয় গুণের সর্বশ্রেষ্ঠ সম্পদ তার কাছে বংশগৌর মাঝে মাঝে দেখি আর শেষে বলি অজুর ফরজ জানো না জানলে আমার বাড়িতে এসে শিখো নব্লা ফসুল বললেন না বরং চতুর্থটাকে এক নম্বরে নিয়ে আসো উল্টায় দাও প্রথমে দেখো চরিত্র আছে কিনা দিনদারি আছে না সততা আছে না মানবীয় গুণ আছে না সত্যবাদিতা আছে কিনা আমান দ্বারিতা আছে না চরিত্র আছে কিনা তারপর দেখে গৌরব কারণ টাকা পয়সা হতে পারে সম্পদ হতে পারে সার্টিফিকেট হতে পারে কিন্তু গায়ের রক্তটা পাল্টানো যায় না বংশ দিনদারি চরিত্র সত্যবাদিতা এবং বংশ গৌরব হ্যাঁ সৌন্দর্য আর সম্পদ তো আল্লাহ নিজে দেবেন চরিত্রবান সততা সত্যবাদিতা আর দিনদারি যে যুবক যুবতীর মধ্যে থাকে তারা হয় দরিদ্র নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দেবেন বন্ধুকাল আলী ওসাল্লামের জীবনে প্রথম বিবাহুল বিবাহ অর্থাৎ অন্ধকার যুগের পবিত্রা নারীর সাথে আমাদের জন্য অনন্তের জন্য সবার জন্য শিক্ষা আমাদের স্বর্গীয় থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দিয়ে ধন্য করুন আমিনালামালাইকুম আরহাম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 भलो भाव बुझ्वार की विषय ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম হ্যাভন ও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 देखुन देख अर्धांगी नातिनी प्रति रविवार रे साए पुनः सम्प्रचार सकाल साढ़े नेश टी बांगला है